বাংলা মানবতার Samadhan السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد پستی بانگلار دوری رو كاته شمالی تو شدي بلندو اپنا جیخاني بوشه تکی پستی بی دیکشن شاکل کانتوری شاکل جاگت پستی بی جیتی اکتی بشو بدال الموتو جیخ নানাবিধ খোরাক যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে ইমানকে সতেজ করবে কোরআনার নির্দেশনা আমাদেরকে প্রদর্শন করবে এটি এমন একটি টিভি যেখানে বসে আমরা পারিবারিক সকলেই দেখতে পারি যেখানে কোনো প্রকার পণ্যের কোনো অ্যাড নাই শুধুও দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি সমষ্টিক আলোচনার জন্য আর সেখানে আমরা আলোচনা করব জাকাত বেয়ের খাত নিয়ে আর এখানে প্রসঙ্গত আলোচনা আসবে জাকাত বেয়ের খাতের এক পর্বে সেটা হলো ইসলাম কি কোনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় এ পাশে নিয়ে আলোচনা আসবো তো এই গুরুত্বপূর্ণ আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদিন আরো যোগ দিয়েছেন প্রতিদিনের মতো আমি যেটি বলেছিলাম ইসলাম এমন একটি দ্বীপ যেখানে কোনো সাম্প্রদায়িকতার কোন প্রশ্রয় নাই আমি এই প্রসঙ্গে সপ্রমাণ বক্তব্য স্থাপনের জন্য বিনীত আরজ জানাবো আমাদের অতিথি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে ধন্যবাদ গত পর্বে আমরা আলোচনা প্রসঙ্গে জাকাতের চতুর্থ খাত দেখেছিলাম যে ইসলাম গ্রহণ করার জন্য যাদের আকুলতা আছে ইসলামের প্রতি আকর্ষণ আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে এখন স্বভাবত কেউ কেউ প্রশ্ন করতে চান যে ইসলাম জাকাত মুসলমানদের দেয় অথবা ইসলাম গ্রহণ করতে চাইলে দেয় অমুসলমানদের সহযোগ জন্য জাকাত কেন ব্যয় করা হয় না বিষয়টা খুব সহজ বিষয় ইসলাম অমুসলমানদের সাহায্য করতে যারা সাথে শত্রুতা করেন ইসলামের ক্ষতি করছেন মুসলমানদের দেশ জাতি থেকে তাড়িয়ে দিচ্ছেন তাদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ অবস্থা চলে এটা খুবই স্বাভাবিক বিষয় স্বাভাবিক হ্যাঁ জি তবে সাধারণ সকল মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আমি একজন ইফতারের মাহবিল নিয়ে আসতে পারি না অথবা একজন নয় একজন অমুসলমান অসাম্প্রদায়িকতা প্রমাণ করার জন্য আমাকে দিয়ে পূজা পাঠ করতে না। এটা কেউই করাবেন না কিন্তু অসাম্প্রদায়িকতা হলো আমি আমার ধর্ম পালন করি তিনি তার অসাম্প্রদায়িকতা নাই এটা নিজ ধর্মকে অবমূল্যায়ন করার কারণ এই জন্য ইসলাম জাকাত ব্যয়ের খাত জাকাত একটা আবাদত এবং এইখানে আমি এই বিষয়টা পরিষ্কার করতে চাচ্ছি যেটা হল যে আজকে বর্তমান বিশ্বে একটা ধোঁয়া উঠেছে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা বলা হচ্ছে ইসলাম সাম্প্রদায়িক কিন্তু এটা বুঝতে চেষ্টা করছেন না যে সাম্প্রদায়িকতা ইসলাম তার স্বকীয়তায় ভাষ্য অনুরূপভাবে আপনি যে দিনটা পালন করেন আপনার দিনের স্বকীয়তা আপনি রক্ষা করুন ইসলাম সেখানে হস্তক্ষেপ করবে না আপনার স্বাধীনতা আপনি পূর্ণ ভোগ করবেন ইসলামের ধর্মে কোনো সংঘাত নেই কমালিজম এর অর্থ হলো যে সম্প্রদায়ের কারণে কোনো বিশেষ ধর্ম বা বিশেষ বর্ণ বা বিশেষ সম্প্রদায় হওয়ার কারণে কাউকে অবহেলা করা বঞ্চিত করা বৈষম্য তৈরি করা এটা ইসলাম প্রথম বন্ধ করেছে ইসলামের আগে যত ধর্মগ্রন্থ আছে আমি এখন উদ্ধৃতি দিতে পারি বিভিন্ন পুরোনো ধর্মগ্রন্থ থেকে যে সেই ধর্মের অনুসারী ছাড়া অন্যদেরকে সর কুকুর পশু ইত্যাদি বলে গণ্য করতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের ধর্মশালাকে ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে মানবেতর প্রাণীর সাথে তুলনা করা হয়েছে শুধু ধর্মীয় বিষয়টা আসলে এইরকম হয়েছে যে যারা আমরা ধর্মের কথা মানুষের কাছে বলি মানুষ আমাদেরকে মার্জা মনে করেন অর্থাৎ কোরআন জানতে চান আসলে বর্তমান এই যুগে করেছে একটা ধোঁয়া যেভাবে তোলা হচ্ছে এই ধোঁয়া তুলে সত্যিকার অর্থে কি করা হচ্ছে ইসলামটাকে সাম্প্রদায়িক মুসলমানরা আমরা সহজ এখন কি কট্টোর প্রান্তিকতায় লিপ্ত কোন মুসলমান আলেম কখনো অন্য ধর্মের ধর্মগ্রন্থ, ধর্মীয় দেবতার ধর্মগ্রন্থে তারা হয়তো মুসলমানদের নাস্তিক তাদের ধর্মে বলেন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বলেন কিন্তু কোনো ধর্মের দেবতা ধর্মীয় গ্রন্থ ধর্মীয় অনুভূতি দিয়ে তারা বলেন না যে অমক ধর্মদের অর্থাৎ মুসলমানদের মসজিদের মিনারা করতে দেওয়া হচ্ছে না ইউরোপের যে পরস্পরের প্রতিবেশী যে কোনো দেশে নিষেধ মানে দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক ডাঙ্গার ধোঁয়া তুলে মানে দেখা যাচ্ছে এক সম্প্রদায়কে একেবারে এখানে লক্ষ্য করেন মুসলমানদের ধর্মনিরপেক্ষ দেশে মুসলমানদের পোশাক করতে দেওয়া হচ্ছে না মসজিদের মিনারা বানাতে দেওয়া হচ্ছে না আজান দিতে দেওয়া হচ্ছে না ধর্ম নিরপেক্ষতার নামে সেক্ষেত্রে মুসলমানদের কোন দেশে আস্ত কোন মুসলমান আলেম বলিনি যে অমুক চার্চের উপরে ক্রস উঠানো হয়েছে ক্রসটাকে ভেঙে দাও অমক মন্দিরে মূর্তি বসানো হয়েছে মূর্তিটাকে ভেঙে দাও আজ পর্যন্ত নয় সুতরাং একজন মুসলিম ব্যক্তি হিসাবে সেগুলোর বিরুদ্ধে লাগাটাই ছিল স্বাভাবিক স্বাভাবিক ছিল কিন্তু আল্লাহ আমাদের লাগাম দিয়েছেন কোন নেতা একটা উদাহরণ দিই বিশ্বে সবচেয়ে নির্যাতিত জাতি ছিল ইহুদিরা ইহুদিদের উপর নির্যাতন করেছে একমাত্র ধর্মীয় স্বাধীনতা পেয়েছে যে কোনো বই দেখলে আপনারা পাবেন মুসলিম স্পেনে পুরো ইউরোপের ভিতরে একটা দেশ ছিল যেখানে ইউরোপের সব ইহুদিরা যাওয়ার চেষ্টা করত মুসলিম স্পেন সেখানে মুসলমানদের শাসনাধীন যতদিন ছিল স্পেনের ইহুদিরা পুরোপূর্ণ নাগরিক অধিকার স্বাধীনতা স্বাধীনতা পেয়েছে যখন মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো তখন মুসলমানদের মারার সাথে আইন করলেন ইহুদিদেরকে ধর্মান্তর করতে বাধ্যতামূলক তখন ইহুদিরা পালাতে লাগলো স্পেন থেকে স্পেনিশ ইনকুইজিশন এটা পড়লে আপনারা পাবেন স্পেন থেকে যখন তারা পালাতে লাগলো কোথায় পালালো কিছু গেল মরক্কে মুসলমানদের দেশে কিছু একশো তুরস্কে মুসলমানদের দেশে অর্থাৎ পুরো ইউরোপে তাদের কোনো দেশে একজন রাজা বাদশাহ না জেনে করতে পারে রসুল্লাহ সাল আলী যখন মদিনাই গেলেন তখন মদিনাবাসীদের অনেকেই তাদের ছেলেদেরকে ইহুদিদের কাছে পালন পালন করতে দিছিল তারা ইহুদি ধর্ম গ্রহণ করছিল তারা তাদের না তারা জোর করতে করলেন আল্লাহ এক সময় তুরস্কে ওই যখন যুদ্ধবন্দী শিশু যুদ্ধবন্দী শিশু আসছে কেউ নেই তাদেরকে মুসলমান করে ফেলার একটা সিদ্ধান্ত আলেমরা প্রতিবাদ করেন কাউকে জোর করে মুসলমান করা যায় ও তার ধর্মীয় কোন ধর্ম করবো দর্শক বিন্দু এই আলোচনা চলুন ঘন্টার পর ঘন্টা সেটাই পত্রাসাতে সময় হলো একটা ছোট্ট বিরতির বিরতিতে যাচ্ছি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে কেউ দূরে যাবেন না আসসালাম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 ब रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग मोनी ना आनस तो, बोल। तो मदर ना करे। से करते ही चाहे तब जान हे अल्लाह जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्यु दान कर मृत्यु कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता अध्याय हादिस संख्या पाँच हजार छश एक ठीक जकजानी मानुषिक्रेणी जकतमे বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত আজকে যেটা আমরা অতিথির আলোচনার মাধ্যমে স্পষ্ট হলাম যে ইসলাম কখনো কারোর উপরে জবরদস্তি করে নাই মুসলিমদেরকে তা বসছে না দিয়ে তা মুসলিমদের চুকের আড়ালে মুসলিমদেরকে সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করা হচ্ছে শেখ মুজর কি বলতে চাচ্ছিলেন আমাদের মূল প্রসঙ্গটা ছিল যে জাকাতের খাদ কোথায় ব্যয় করবো তার মধ্যে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে উল্টা তাদেরকে অস্ত্র কেনার জন্য আমি টাকা দেবো সম্ভব যারা নমনীয় তাদেরকে কোরআন বলেই দিয়েছে যে কথা আগে বলতে চেয়েছিলাম যে ইসলাম আল্লা প্রদত্তি ইসলাম হলো আল্লা প্রদত্ত আল্লা প্রদত্ত জ্ঞানের কাছে অন্য কোন অন ব্যক্তি মনুষী বা থিউরি এখানে কখনোই নে নয় দ্বিতীয় বিষয় হলো যখন ইসলাম বলে দিল এটা যে যারা ইসলামের আসছে আসলে আমি তো মনে করি যে অসাম্প্রদায়িকতার যে ধুয়া ইসলামের উপর আসছে এটি আপনি যেরকম বলেছেন তথ্য সন্ত্রাস আসলে শুধু তথ্য সন্ত্রাস এক শব্দেই এটার ব্যাখ্যা চলবে না এটা বিষয়টা এত আপত্তিকর তারা আসলে চান আমরা ইসলাম থেকে বের হয়ে যাই আমরা ভিতরে থেকে যতরকম সাম্য হলে ওটা সাম্প্রদায়িকতা বলা হয় না কোরআন পেশাব করলে সাম্প্রদায়িক নামে কিন্তু মুসলমানদের একজন আনপড় কোন খারাপ লোক কোন একটা খারাপ কাজ করে ফেললেই সেটা নামে চলে যায় যখন এই ফিল্মটা তৈরিতে সারা বিশ্বে তলপাড়া সৃষ্টি হয়ে গেল এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম উপায় মোহাম্মদ সাল্লাইকে তিরস্কার করা হলো এবং বাজে চরিত্রে পেশ করা হলো তখন যেই দেশ থেকে এটা বের হলো সে দেশের পররাষ্ট্রমন্ত্রী রীতিমতো ঘোষণা দিলেন যে এটা বাক্স্বাধীনতার অংশ যখন বলা হলো মুসলমানদের পক্ষ থেকে যে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্টের সবচেয়ে ভয়াবহ ষড়যন্ত্র এটা এদেরকে গ্রেপ্তার করা হোক তাদেরকে গ্রেপ্তার তো করাই হলো না বরং বাক্স্বাধীনতা বলে চালিয়ে দেওয়া হলো একই কাজ তো দূরের কথা কোনো ধর্মের মানুষকে নিয়ে ধর্মীয় নেতাকে নিয়ে ন্যূনতম কোন কথা যদি ক্ষেত্রে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে অথবা ব্লগুলোতে আমরা দেখতে পাই ধর্মনিয়ে সমালোচনা বা সাম্প্রদায়িক নষ্টের যে চক্র এই চক্রের ক্ষেত্রে কিছু লোক মুসলিম নন এরকম লোকদের সমালোচনা করেন না যে একেবারে তা নয় তবে দরিদ্র যারা দাস দাস এখন নেই কিন্তু ইসলামের শুরু যুগে দাস ছিল অনেক যুগ থেকে চলে আস অনেক যুগ থেকে চলে আসছিলো তারই বিনোয় ইসলামই দাস প্রথাকে মুক্ত করার জন্য উৎসাহিত করেছে এমনকি যদি আজকে এই মানে প্রসঙ্গটা এই ভাগটাকে আমরা মানে রুদ্ধ বলতে পারি নেই বলতে পারি কারণ ইসলাম যেভাবে উৎসাহিত করেছে কোন দাসকে মুক্ত করা মানে জাকাতের পরবর্তী খাত কি দাস মুক্ত করার জন্য এখানে একজন বলতে পারেন ইসলাম দাসপথে বিলুপ্ত করে তো যেমন আমেরিকায় দাসপথে বিলুপ্ত করা হলে একবারে বিষয়টা হলো এটা যারা সমাজ অর্থনীতি বোঝেন না তারাই বলে। ইসলাম মদকে একবার হাম করেছে কারণ মদ বন্ধ করার কারণে ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি দাঁড়িয়েছিল তখন জি জি আরবদের অর্থনীতি তখন দাঁড়িয়েছিল রসুল্লাহ যদি বলতেন দাস সবাই স্বাধীন হয়ে গেল তাহলে দুটো সমস্যা হতো সকল অর্থনীতি শিল্প বাণিজ্য মুখ দ্বিতীয়ত যুগ যুগ ধরে দ্বারা পরনির্ভর হয়ে উঠেছে তারা স্বাধীনতা পেত কিন্তু স্বাধীন মানুষকে দাস বানানো যাবে না দ্বিতীয়ত দাস মুক্তিকে সর্বোচ্চ ইবাদত বলে গণ্য করলেন তৃতীয়ত দাস মুক্তির জন্য জাকাত দেওয়ার ব্যবস্থা করলেন চতুর্থ তো অল্লা দিন দাস দের কে মুক্ত হার জন্য একটা খুব সহজ পথ দিলেন যে দাস নিজে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে এরকম শক্তি আছে সে মালিক বলবে আমার যা দাম হয় সেই টাকাটা আপনাকে গ্রাজুয়ালি দিয়ে দেবো যে দাস কিছু অর্থনীতি কে নষ্ট না করেই দাস প্রথাকে মুক্ত করেছে দিয়ে সবচেয়ে বড় যেটা করেছে দাস আর মালিকের ভিতর মানসিক দূরত্ব বিলোপ করে দিয়েছে দাস বিলোপের পরও দুইশো বছরও মনের থেকে কিন্তু বর্ণপ্রথা দূর হয়নি আর মুসলমান ইসলামের মাধ্যমে আমরা আগে আলোচনা করেছি যে বর্ণপ্রথা আবু জেহেলের মনের ভিতরে ছিল যে বর্ণপ্রথা মক্কার কোরাইশদের ভিতরে ছিল যে বেলাল কেন কা বাঘরে আর কাউকে পাইলো না ইসলামী সমাজে কোনো দিন এই অনুভূতি ছিল না একজন গভর্নর হয়েছে সেনাপতি হয়েছে রাষ্ট্রীয় সকল দায়িত্ব পেয়েছে লোকটা দাস ছিল না কোনো না যদিও ইউরোপের সমাজে এখনো অলিখিত দাসপথা চলছে কিন্তু ওটা তারা লিখিত আইন করেছে যে দাসপথা থাকবে না কিন্তু তাদের মানে মানুষ মানে পরিবেশ থেকে দাসপথা এখনো যায়নি যেভাবে আগে ঘৃণা করা হতো যেভাবে তাদেরকে বৈষম্য রক্ষা করা হতো যেভাবে বঞ্চিত করা হতো এখন ইসলাম দাসপতা নিষিদ্ধ থেকে এটা একটা দিক হলো আমেরিকায় মদ নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু দেখা গেল উনিশশো সালে নিষিদ্ধ করলো ৩৩ সালের মধ্যে মদের দ্বিগুণ বৃদ্ধি পেল কিন্তু এখানে ইমানি সম্পর্ক ছিল না তারা দাসপতা নিষিদ্ধ করেছে কিন্তু ইমানি সম্পর্ক ছিল না কিন্তু ইসলাম নিষিদ্ধ না করে উৎসাহিত করলে ইমানি সম্পর্ক ছিল এই যে ব্যক্তি দাসকে মুক্ত করবে এই ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত হবে এবং তার পাশাপাশি একটা এই কোরআনের যা আলোচনার প্রসঙ্গ যদি কোনো ব্যক্তিকে মুক্ত করার পরে সে ব্যক্তি দরিদ্র থাকে যদি চলার কোনো পথ না থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে অন্যতম যে খাতটা আমরা দাসপথা কিন্তু বর্তমানে তো দাসপ্রথা ইসলামে নেই নির্সাহ করেছে এখন যে সমস্ত লোকেরা আপনার বন্দিত সার জীবন জীবনযাপন করছেন তাদের এই বন্ধিত লক্ষ্যে না এমন হয় যে তিনি টাকার অভাবে মুক্তি হতে পারছেন না তাকে ঋণগ্রস্ত হিসেবে অথবা মিসকিন হিসেবে দরিদ্র হিসেবে তাকে দেওয়া যেতে পারে কিন্তু রেখাপ শব্দটা এই পরিভাষার বাইরে নেওয়া ঠিক হবে না ঠিক হবে না আলোচনায় আসছিল যে ঋণ মুক্ত হওয়া কতটা গুরুত্বপূর্ণ তিনটা প্রসঙ্গ আসবে ঋণগ্রস্ত যে ব্যক্তি তাকে জাকাতের অংশ থেকে দিয়ে তাকে মুক্ত করতে হবে দ্বিতীয় ব্যক্তি কোনো ব্যক্তি যদি শহীদ ইসলামের পথে আর যদি তার ঋণ থাকে আল্লাহর ঋণটাকে মাফ করবেন না তৃতীয় প্রসঙ্গ যেটা বলছিলাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একজন জাকাতদাতা ঋণই থাকছে অথচ ওই ব্যক্তি ঋণটা পরিশোধ করে ঋণমুক্ত হচ্ছে না একজন ব্যক্তি জাকাতদাতা মানে আল্লাহর এই ব্যাপারে দেখেন ঋণের ব্যাপারটা তো অত্যন্ত মারাত্মক জানাজা যাবেন আল্লাহ জিজ্ঞেস করলেন তার কি কোনো ঋণ আছে বলেন তার ঋণ আছে তাহলে ঋণ পরিশোধ করার জন্য কোনো সম্পত্তি সে রেখে গেছে তার পরিবার সবাই বললো না ইয়ারো সোনোলা ঋণ পরিশোধ করার কোনো সম্পত্তি রেখে যায় নাই বলুন তোমরা তার জানাজা পড়ে দাও তোমরা তার জানাজা পড়ে দাও আমি তার জানাজা যাবো না আপনাদের সকলকে ধন্যবাদ আমরা এটা স্পষ্টভাবে জানতে পারলাম যে ঋণ অত্যন্ত বড় বোঝা এটা থেকে মুক্ত না হলে আপনি পরিত্রাণ পাচ্ছেন না কারণ এটা বন্দার হক সংশ্লিষ্ট আর সেজন্যই ইসলাম ব্যবস্থা নিয়েছে যে যারা ঋণী হয়ে গেছেন ঋণ পরিশোধ করার সামর্থ্য নাই তাদের জন্য করে দিয়েছে অতএব আসল ইসলামটাকে বুঝি এবং ইসলামের এই দিক নির্দেশনাগুলি মেনে নিয়ে আমরা এই ভিক্ষাবৃত্তি সমাজ থেকে দূর করার চেষ্টা করি আল্লাহর আমাদের সকলকে তান করুন আসসালামাইকুম আহমতুল ড আব্দুল্লাহ জাহাঙ্গীর খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম